खाद्य ग्रहण कर खबर प्रयोजन आरोप शर घर प्रयोजन आरोप मानूष खबर मुखापेक्षी खबर छाड़ा मानुष बाचते একমাত্র সত্তা হচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে খাবারের মুখাপেক্ষী তো আমাদের এই শরীর যেমন খাবার ছাড়া চলবে না খাবার ছাড়া বাঁচতে পারে না তেমনি আমাদের ভিতরে আর একটা অংশ আছে তার নাম আত্মা রোড কাল ওই রোড বা কালেরও খাবার লাগে ওই আত্মারও খাবার লাগে খাবার ছাড়া যেমন শরীর অচল হয়ে যায় ওই রোড ওই আত্মা ওই কাল তার খাবার না পেলে সেও অচল অকেজ হয়ে যায় সে ছটফট করতে থাকে হতাশায় ভুগে রাত্রে ঘুম হয় না মনে শান্তি পায় না গুনাহের মধ্যে শান্তি নাই গুনাহ করতে করতে করতে করতে অন্তরে রোহের ওপর কালো পর্দা পড়ে গেছে ওই আত্মা ভিতরে ভিতরে কাঁদতে থাকে ওই আত্তার কান্না আপনি অনুভব করতে পারেন কিন্তু বুঝার চেষ্টা করেন না নিজেই নিজেকে ধোকা দেয় তো ওই আত্মার খাবার হচ্ছে আল্লাহ সুবাহার পরিচয় আল্লাহ সুহান তাহি আল্লাহ সুবাহার একত সভা যেহেতু ওই আত্মাকে আল্লাহ সুহান পাঠিয়েছে फिर जीते चाय आल्लर दिखाई रोड प्रत्येक मानुषर रोग प्रत्येक आदम सन्तान रोग आल्लर दिखाई कलुषित जर्जरित आत्महत्या क्योंकि खबर पे खबर से जगह जख से आल्ला के जानते आल्ला के चिंते आल्ला के बुजते आल्लापर्क तैरी हो এই সম্পর্ক যখন তৈরি হবে আল্লাহকে চিনা জানা বুঝার মাধ্যমে তখন এই আত্মাটা প্রশান্ত হয়ে যাবে এই আল্লাহ প্রশান্ত হয়। আর দেখবেন এই কোন মাহফিলে মানুষ বাসে উঠা উঠি করে না চিল্লা চিল্লি করে না একটা মাহফিল হয় একজন পীরের মাহফিল হয় তো আল্লাহ বলতেছেন আল্লাহর জিকিরে আত্মা কি হয় প্রশান্ত হয় আল্লাহর বাণী आल्ला जिकिरे जदी क्यों गाचे लाफालाफी लाफालाफी लाफालाफी तरह आत्मा प्रशांत हो मिथ्या कर मृत्यु के बाद आल्ला आल्ला जिकिरे मानुषर आत्ता प्रशांत हो मानसर आत्मा शांति पायप जर्जरित कलुषित आत्ता फिर जाए এই জন্য ওই আত্মার খাবারের জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহকে আল্লাহ পরিচয় কি আর যেহেতু চর্মচক্ষ দিয়ে মানুষের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় জান্নাতবাসীদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ সুহান দর্শন আল্লাহ সুবাহর দর্শনে জান্নাতের অধিবাসীরা সকল নিয়ামত ভুলে যাবে যে নিয়ামতের কথা আল্লাহ বলেছেন মার আইনুন আইন ওয়ালা আত উ অমা হাতারা বিবাল আহাদিন জান্নাত এমন জায়গা যা মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের কান কোনদিন শুনিনি মানুষের অন্তর কোনোদিন করেনি উচ্চিতার একটা উন্নত মানের সর্বোন্নত মানের বিল্ডিং এর যে কল্পনা তার অন্তরে করতে পারবে তার চাইতেও বড় জান্নাত তার চাইতেও মহাজান্নাত পৃথিবীর কোনো মানুষ জান্নাতকে অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না কান দিয়েও কোনো শুনেনি চোখ দিয়েও কোনোদিন দেখেনি সেই জানাতের সকল নিয়ামত মানুষ ভুলে যাবে কার দর্শনে আল্লাহ সুহানের তো যেহেতু আল্লাহ সুহানকে দেখা সম্ভব নয় তাহলে আমি আল্লাহকে কিভাবে জানবো তার একটাই উপায় আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আমাকে জানতে হবে আল্লাহ সুহান নাম এবং আল্লাহ সুহানার গুণাবলী আপনি একজন আলেমকে নি কিন্তু তাকে চিনেন কিভাবে তার নাম শুনে তার গুণাবলী শুনেন এই জন্য আল্লাহর নাম এবং আল্লাহর গুনাবলীর গুরুত্ব সরিয়ে অপরিসীম রাসুল সাল্লিহাম তাবারানী সাত হাজার পাঁচশো নম্বর হাদিসে বলতেছেন তার মৃত্যু ছাড়াতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে দেখবেন কিছুই নাই আল্লাহ সুহানা নাম এবং তার গুনাবলী ছাড়া আর কিছু নাই আল্লাহ সুহানহতারা শুধু তার নাম এবং গুনাবলী বর্ণনা করেছেন এই আয়াতুল কুরসির মধ্যে এক ভাগ পাঠ করল আর কেউ যদি সুরাই খিনবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন সম্পূর্ণ পবিত্র পুরাণ একবার পাঠ করল পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার প্রতি হরফ করলে দশ নেকি সেই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ছয়শো পৃষ্ঠা পড়লে যা হবে আপনি এক সুরা এখলাস তিনবার পাঠ করলে সেই নেকি পাবেন কেন সুরা মধ্যে শুধু আল্লাহ সুহান গুণাবলী আল্লাহ সুবাহ পরিচয় বলা আছে আল্লাহ সুহান কে এটা জানতে চাইলে যারাই পৃথিবীতে রবের দাবিদার সেটা যেই হোক না কেন তাকে আপনি আল্লাহর সাথে মিলিয়ে রাখেন তাহলে আপনি দেখেন তাহলে যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের এমন কোন শক্তি নাই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে ওই আল্লাহর নামে দিন শুরু করছি তাহলে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কোন ক্ষতি করতে পারবে না আর সন্ধে যদি আল্লাহ শুরু করে তাহলে সকাল পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না বরকত। আমরা যে উচ্চারণ করি যে বরকত আল্লাহ তোমার জ্ঞানে বরকত দিক আল্লাহ তোমার টাকা পয়সায় বরকত দিক আল্লাহ তোমার সন্তান সন্ততিতে বরকত দিক এই যে বরকত শব্দটা এই বরকতের উৎপত্তি কোথায় থেকে সকল বরকতের উৎপত্তি আল্লাহ সুবাহ থেকে আল্লাহ জন্য আল্লাহ সুবাহর সাথে সংশ্লিষ্ট সবই বরকতময় আল্লাহ সুবাহর বাণী কি কালাম কি কোরআন আল্লাহ সুবাহ বাণী হচ্ছে কোরআন এই জন্য কোরআন হচ্ছে বরকতময় যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে আল্লাহ সুবাহ নাম হচ্ছে বরকতময় যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে বরকত হবে আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করেন বরকত হবে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেন বরকত হবে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন বরকত হবে শুধু তাই নয় কিছু কিছু সময়ে আল্লাহ সুহানার নাম নেওয়া অপরিহার্য প্রত্যেক যে পশু জবে করা হয়েছে আল্লাহর নাম ছাড়া তা মুসলমানের জন্য খাদ্য গ্রহণ করা হারাম এটা হচ্ছে আল্লাহ সুবহান আহত আলার নামের গুরুত্ব নিরানব্বই টা নাম রয়েছে যে নিরানব্বইটা নাম আয়ত্ত করে নিবে সে চলে যাবে শুধু আল্লাহ বলতেছেন এই আয়ত্ত আপনি তিন ভাবে করতে পারেন আল্লাহর নাম যে আপনি আয়ত্ত করবেন তিন ভাবে এক আল্লাহ টা নাম মুখস্থ করতে হবে এখানে একটা কথা বলে রাখি যে হাদিসে একসাথে নিরানব্বইটা নাম দেওয়া হয়েছে ও হাদিস জয়ীফ নিরানব্বইটা নাম অনেক আলে মোলামা কোরানে যত নাম এসেছে সেগুলো বের করে বিভিন্ন সই হাদিসে আল্লাহর যত নাম এসেছে সেগুলো বের করে এক জায়গায় জমা করেছেন সেই নিরানব্বইটা নাম আলাদা কিন্তু একসাথে একই হাদিসে যে নিরানব্বইটা নাম এসেছে ওই হাদিস ওইফ তো আমরা আমাদের কথা সামনে আগাই যে এই নিরানব্বইটা নাম আপনাকে মুখস্থ করতে হবে দুই এই নিরানব্বইটা নামের অর্থ আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে বুঝতে শিখতে হবে আমাদেরকে আল্লাহ সুলান এই নামটার অর্থ কি আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমরা আল্লাহ সুলার চিনতে পারব না মানুষও দয়ালু কিন্তু মানুষের দয়া এবং আল্লাহর দয়ার মাঝে বার্থক্য আছে মানুষের দয়া পাওয়ার জন্য আসবে যে ঙ্গু তার জন্য কিছু কিছু করেন। তার জন্য এই দয়া পাওয়ার জন্য আপনাদের সামনে কিছু বলা লাগবে অনুময় বিনয় করার পর আপনি এক দিন দিতে পারেন দুই দিন দিতে পারেন তিন দিন দিতে পারেন চার দিন দিতে পারেন একদিন আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি আর দিবেন না আপনি রাগ করবেন আমার উপর যে প্রত্যেক দিন চাইতে আসো দিন আপনি হয়তো দিলেন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কিন্তু এক মাস এক বছর দশ বছর পরে আপনি খোঁটা দিবেন আমাকে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এই পর্যায়ে এসেছিস এত উন্নতি করেছিস আজকে আমার কথা শুনিশান খোঁটা দিবে এটা হলো মানুষের দয়া কত নিম্নমানের দয়া মানুষের দয়া অনুনয় বিনয় করে চাওয়া লাগে চাইলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পাইলে একদিন পাওয়া যেতে পারে প্রতিদিন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে প্রতিদিন পাওয়ার পরে খোটা দিবে কিনা আল্লাহ আল্লাহ আল্লাহ সবহানা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহর দরবারে কিছু চায় না এই একটা বাক্য যথেষ্ট যদি আপনি বুঝতে পারেন যদি আপনি অনুভব করতে পারেন যে মানুষের নিকটে চাইতে চাইতে আপনি ক্লান্ত হয়ে গেছেন তবুও পান না পেলেও একদিন পেবেন দুই দিন পাবেন কিনা সন্দেহ আছে যদি পান খোটা দিবে কিনা সন্দেহ আছে আর আল্লাহ আপনার উপর রাগ করে বসে আছেন যে আপনি আল্লাহর দরবারে কেন একদিন হাত উঠিয়ে বলেন না যে আল্লাহ আমাকে দেও যে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে কোন কি খাদ্য চাওয়ার ব্যক্তি আছে আজ শেষ রাতে নিচের আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে থাকেন যে আসো চাও আমার দরবারে হাত উঠে আমাকে কিছু বলো এই জন্য রাসুলস বলেছেন তোমাদের আল্লাহর তখনই হবে যখন আপনি আল্লাহ দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণার গভীরতা অপরিস্ম অনুভব করতে পারবেন তখন তখন প্রত্যেক পদে পদে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন আল্লাহ বান্দাকে একাই ছাড়েন না পৃথিবীতে বহু নজির আছে বহু নজির আছে কত নজির নেবেন আপনি ইব্রাহিম আলহিসের সাথে যখন সারা সফরে বের হলো সারা পৃথিবীতে দুইজন মমিন মমিনা আর কেউ নাই কাফের বাদশার পাশ দিয়ে অতিক্রম করতেছে না তারপর হওয়ার জন্য বাদশাহ গিয়ে যাচ্ছে সারা আল্লাহর দরবারে দুই রাখা সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লাই যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন সালাতে দাঁড়িয়ে যেতেন রাসুলসাল আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ তো সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলেন আল্লাহ আমি আমার এই আমার পর্দা আমার চেহারা আমার শরীর সবকিছুর হেফাজত করেছে তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে গেল তাদের ডাক আল্লাহ সুহানহতালা সাড়া দিয়েছিলেন আপনি যখন আল্লাহর রহমত আল্লাহর দয়াক বুঝতে পারবেন এবং খেলাসের সাথে আল্লাহর নিকটে কিছু চাইবেন তখন আল্লাহ আপনার আপনারটাকে অবশ্যই সাড়া দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সবহানার আরো গুণ রয়েছে আল্লাহ সুহান টা নামের প্রত্যেকটা নামের ব্যাখ্যা প্রত্যেকটা নামের অর্থ বলার জন্য আলাদা দার্স আলাদা বক্তব্য লাগবে আমরা শুধু রহমান রাহিমের ব্যাখ্যা করলাম